বাংলা মানবতা সমাধান আহমদুলিল্লাহ রবিল ওকেবিনাম আল্লাহ রসুল আমিন আদ সুপ্রিয় দর্শক মন্ডলী যে যেখানে বসে বসে এই পিস টিভিকে দেখছেন তাদের সেবাই আমি পেশ করছি আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা তবা ইস্তেফার বিষয়ে আমাদের মধ্যে একটা প্রচলিত ভুল আছে সেই ভুলটা সম্পর্কে আপনাদেরকে আমি একটুখানি জানিয়ে দি এবং সেখান থেকে সাবধান হওয়ার উপায় আপনাকে বলে দিই তাহলেই যে আমাদের মাঝে সমাজে আমরা দেখেছি একগুলো লোক অধিক মাত্রায় নামাজ রোজা করে থাকেন আবার এমন কিছু লোক আছেন যারা ভুলেও কোনো দিন মসজিদমুখী হন না যে ব্যক্তি ভুল করে যায় একের পর এক সে ব্যক্তি মনে করে এতগুলো পাপ যেখানে আমি করে রেখেছি এগুলো মার্জনা পাওয়াটা কি চারটি খানিক কথা হলো যদি দুটা চারটা পাপ করতাম দুদিন একদিন অন্যায় করতাম অনাচার অবিচার করতাম তাহলে হয়তো আল্লাহ তালা আমাকে ক্ষমা দিতেন এইভাবে একজন মানুষ গাফেলতির মধ্যে থেকে ওর শরীয়ত সম্পর্কে সম্যক জ্ঞান না থাকার কারণে ওখান থেকে দূরে আছে বন্ধুরা এই ব্যাপারে জানেন আপনি নিরাশ হবেন না আপনি নিজেকে এই মনে করে ছোট করে দেবেন না যে আমি তো দশ বছর বয়সে বিশ বছর বয়স ধরে তো আমি তো নামাজ পড়িনি আমি তো পঁচিশ বছর বয়স ধরে এইরকম অন্যায় অবিচার করলে এক নাগারে করেই গেছি তাহলে কি আমাকে আল্লাহ তালা মাপ দেবেন এই বলে আপনি নিরাশ মোটেই হবেন না কিঞ্চিত পরিমাণে আল্লাহর রহমত থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার কথা ভাববেন না কল্পনা করবেন না কোরআনে করিমের ভেতরে আল্লাহ রবুল আলমিন বলছেন আমার নবীকে বলা হচ্ছে হে নবী আপনি বলে দিন যে সমস্ত বান্দারা নিজের আত্মার ওবরে জুলুম করেছে যারা সীমা লঙ্ঘন করেছে হে সীমা লঙ্ঘনকারী বান্দারা হে পাপের পঙ্কিলতায় ডুবে আছো এমন বান্দারা তোমাদের জন্য শুভ সংবাদ আল্লাহর রহমত থেকে তোমরা নিজেদেরকে বঞ্চিত ভেবো না আল্লাহ আমাদের উপরে রহম করবেন না কথাটা মোটেই ভাবিও না। আল্লাহ তালা তোমাদেরকে রহম করবেন আল্লাহ তালা তোমাদের উপরে দয়া করবেন আল্লাহর রহমত এত প্রশস্ত যে এখান থেকে আমাকে নিরাশ হতে হবে না তাহলে আমি বঞ্চিত হব না এবং আল্লাহর রহমত আমার উপরে হবে এই রকম একটা আশা বুক ভরা আশা নিয়ে আমি আল্লাহর দিকে এগিয়ে যাবো এবং আমি আল্লাহকে পাব আল্লাহ তালা আমাকে ক্ষমা দেবেন এই মর্মে একটা হাদিস আপনাকে জানাচ্ছি সে হলো যে প্রিয়া নবী জানাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলছেন ইন্নাফি বানী ইসরাইলা রাজুলান এ বানী ইসরায়েলদের ভেতরে একজন মানুষ বানি ইসরাইলদের মধ্যেকার একজন মানুষের কথা বলছেন নাবিজি সেটা তাঁর যুগের কথা নয় অনেক দিন আগে কার কথা সেটাকে আল্লাহর নাবি বর্ণনা করছেন একটা মানুষ সে এক ধারে মানুষকে মার্ডার করতে করতে করতে করতে সে সংখ্যাটা নিয়ে চলে গেল নিরানব্বই পর্যন্ত তাহলে যেখানে একটা মানুষ যদি আর একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে তো তাহলে তার পাল্টা হচ্ছে কি সারিয়াতে যে তাকে হত্যা করে দাও হত্যা করে দেওয়াটা এত বিশাল বড় অপরাধ আল্লাহ রবুল আলমিনের কাছে এমন পর্যন্ত কি বলা হয়েছে যদি কোনো মানুষ একটা মানুষকে হত্যা করে তাহলে সে যেন সারাটা দুনিয়ার মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো ওয়ান্নায় হত্যা করাকে আল্লাহ আল্লাহতালা এত ঘৃণা মনে করেন এবং এটা এত আল্লাহর কাছে কড়া অপরাধ নিরানব্বইটা মানুষকে মার্ডার করে দেওয়ার পর তার মনের ভেতরে এই কথাটা জেগে উঠল যে যদি আমি এইভাবে পাপের সীমানাকে আর পাপের তালিকাকে আমি যদি বাড়াতে বাড়াতে আগে না নিয়ে যাই বরং যা মেরেছি মেরেছি যা মার্ডার করেছি করেছি একবার যদি আমি আমার মালিক আল্লাহকে বলি যে আমার মার্জনা হবে না কি তাহলে নিজের মার্জনার বিষয়টাকে ভেবে নিয়ে মনের ভেতরে কথাটাকে সে জন্ম দিল মার্জনার কথাটাকে সে ভেবে বসল এই ভেবে বাড়ি থেকে রওনা দিল প্রতিমধ্যে কোনো এক জায়গায় দেখা হয়ে গেল কোনো এক মানুষের সাথে তাকে জিজ্ঞেস করলেন ভাই আমি একটা নই দুটা নই নিরানব্বইটা লোককে মার্ডার করেছি এত বড় আমি দাগি আসামি আমি শুধু এই কথাটা জানবার জন্য বাড়ি থেকে বেরিয়েছি যে আমাকে কি আল্লাহর রব্বুল আলমিন ক্ষমা দেবেন এই হল আমার প্রশ্ন আমি যে এত বড় আসামি তা আমার মতো আসামির আল্লাহ রাবুল আলমিনের কাছে মার্জনার কোনো পথ আছে যে সে পথ আমি অবলম্বন করতে গেলে আমি কামিয়াব হতে পারবো আমি শুধু এই কথাটা জানবার জন্য এতটা পথ বে আমি তোমার কাছে এসে গেলাম তুমি এই ব্যাপারে কতটুকি জানো আমাকে জানাও কেন আমার মনটা কাঁদছে আমার ভেতরটা আকুপাকু করছে আমার মনের ভেতরে শান্তি নেই আমি এখন মার্ডার কেসের আসামি মার্জনার আশাই আমি বেরিয়ে পড়েছি তা আমি তোমার কাছে জানতে চাই কি হবে আমার আমি এই পথ খুঁজে চাইছি তুমি আমাকে পথটা বলে দাও এই কথাটা জানতেই যে ব্যক্তিকে জিজ্ঞেস করা হলো তিনি খুব তাড়াতাড়ি বলে বসলেন এটা কি সম্ভব এটা হয় না কোনোদিনই এটা সম্ভব নয় লোকটাকে এত করে বঞ্চিত করে দিল এবং লোকটার মনের ভেতরে এমনই নিরাশ্ব নেমে এলো যে শেষ পর্যন্ত তিনি নিজেকে আর সামলাতে পারলেন না সংবরণ করতে পারলেন না মনের ভেতরে খেদ সৃষ্টি হয়ে গেল। তাকে আবার মডার করে দিল অনুমান করুন তাহলে নিরানব্বইটা মার্ডার করার পরে আর একজন লোককে রাস্তার মধ্যে সে মার্ডার করে বসল একশোটা হয়ে গেল একশোটা মার্ডার করে দেওয়ার পর এইবার ফিরে যাচ্ছে এবার ফেরত যাওয়ার কালে আল্লাহর হুকুম হয়ে গেল মালাকুল মৌতে এসে তার জানটা কবজ করে নিল প্রতিমধ্যে মধ্যেই পড়ে আছে সেই জায়গায় রাহমাতের ফারিস্তা এবং যারা আজাবের ফারিস্তা তারা উভয়ের ভেতরে এই কথা বলা বলি আরম্ভ করলো যে এই লাশটাকে এই মরা মানুষটাকে যে লোকটা পাপি যে লোকটা আসামি একে আমরাই নিয়ে যাই আমাদেরই নিয়ে যাওয়াটা ঠিক হবে জান্নাতের ফরিস্তা বলল যে না এই লোকটাকে আমরাই নিয়ে যাব আমাদেরই নিয়ে যাওয়াটা ঠিক হবে সেই জায়গায় আল্লাহতালা বলছেন যে আমি জামিনকে এলহাম করলাম আমি জামিনকে নির্দেশ দিলাম কি বলে হে ভূমি হে মাটি তোমাকে আমি বলছি এই লোকটা এই বাসনাটা নিয়ে এগিয়েছিল কি বাসনাটা আল্লাহ আমাকে মাফ দেবেন আমি মাপ পাবো না পাবো না এই যে একটা নেক বাসনা নিয়ে নিয়েছিল নিশ্চয় লোকটা তবা করার জন্য বেরিয়েছিল সে তার পথ খোঁজার জন্য বেরিয়েছিল তাহলে এটা কিন্তু মন্দ পথ নয় এটা খুব ভালো কথা ভালো কাজের জন্য বেরিয়েছিল তাহলে ফেরত পথে এবার মরণ হয়েছে তার তখন আল্লাহতালা বলে দিলেন রহমতর ফরিস্তাদেরকে যে সে যখন নেকির পথে বেশি এগিয়ে গেছে তখন তোমরাই তাকে নিয়ে যাও ওর নেকির দিগের পথটা বেশি এই জন্য তাকে মাফ করে দেওয়া হবে এই কথাটা আল্লাহতালা ইঙ্গিতে বলে দিলেন তখন সেই লোকটা রহমতের ফারিস হাতে পড়ল। তাহলে আমি এখান থেকে এই বিচারটা করতে পারি আমি এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে একটা মানুষ শতটা মার্ডার করার পরেও সে যেন নিজেকে এই কথাটা বলে না ভাবে যে আমাকে আল্লাহ রবুল্লা আলমিন আর কোনো দিন মাফ দেবেন না এতজন লোককে মার্ডার করে দিয়ে সে যদি আল্লাহর কাছে রহমতের ফারিস্তার কোলে উঠতে পায়। পাই তাহলে আপনাকে আর বুঝাবার মতো ভাষা আমার কাছে আর কিছু নেই বন্ধুরা আমার তাহলে এই মর্মে যদি কেউ ভুল বুঝে থাকে কেউ যদি এই হাদিসটাকে বুজার পরে জানার পরে এই ভুল বুঝে নেই যে তাহলে একটা করে মার্ডার করব। আর আল্লাহর কাছে তবা করব। আবার মার্ডার করব আবার আল্লাহর কাছে তবা করব। তো এইভাবে একদিক থেকে আমি আমার অন্যায় কাজ চালিয়ে যাব। আবার একদিক থেকে আমি আমার তাজটাকে চালিয়ে যাব। তা নাহলে এই লোকটাকে এইভাবে একশোটা লোককে মার্ডার কারিকে আল্লাহতালা মাফ কেন করলেন এই ভাবনাটা আপনাকে ভাবতে হবে না এটা আল্লাহ বুল আলমিনের একটা রোল বা এটা নিয়ম নয় যেটা সাধারণ নিয়ম তা হলো এই যে যদি কেউ কাউকে মার্ডার করে তাহলে তো ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী হত্যার বদলে হত্যা হয়ে যাবে হত্যা করেছিল তার বিনিময়ে তার যান নিয়ে নিতে হবে তাহলে তার আর হত্যা করার কোনো প্রশ্নই উঠে না কিন্তু এইখানে আল্লাহতালা দেখাতে চাইছেন তার নিজের রাহমাত এখানে আল্লাহ আল্লাহতালা তিনি দেখাতে চাইছেন তার নিজের দয়া যে এমনও ঘটনা ঘটেছে যে এত দূর পর্যন্ত গড়িয়ে গেছে তথাপি আমি তাকে মাফ করেছি এটা হলো আমার নীতি এটা হলো আমার অসুল যে বান্দা যতটাই পাপ করুক না কেন তার পাপের মার্জনা আছে এই মর্মে আপনাকে আরও একটা কথা বলে দিচ্ছি এগুলো শুধু মানুষকে জ্ঞান দেওয়ার জন্য শুধু মানুষকে সান্তনা দেওয়ার জন্য আল্লাহ তালা বলে দিয়েছেন তাহলে আসল নিয়মটা হচ্ছে কি ইন্নামা ইনামা তৌব আলাল্লাহে না এইখানে আলোচনা হয়েছে যে ব্যক্তি অন্যাই করে যে ব্যক্তি পাপ করে জাহালাতিন মানে মূর্খামি করে মূর্খামির মানে কি যে পাপটা তার দ্বারাই হচ্ছে সেই পাপ সম্বন্ধে তার সম্যক জ্ঞান নেই সে বুঝে না যে এটা আমি পাপ করছি এটাই হলো জাহা আলা কারণে সে যদি পাপ করে তারপরে কেউ তাকে বলে দিল যে তুমি যে কাজ করেছো এটা অন্যায় এটা পাপ এটা আল্লাহ তালার কাছে কিন্তু ক্রোধের কারণ তখন আমার বিবেক ফিরল আমি বুঝতে পারলাম যে হ্যাঁ আমি পাপ করেছি তারপরে তালা কি বললেন সোম্মা এত বুন আমিন করিব সেই পাপটাকে মার্জনা করে নেওয়ার জন্য খুব তাড়াতাড়ি সময়ে আল্লাহর কাছে এসে হাজির তও করতেছে প্রস্তুত এখানে সময়টা আল্লাহ কি বলছেন কারিব খুব তাড়াতাড়ি পাপ হয়ে যাবে আর পাপ করে নেওয়ার খুব তাড়াতাড়ি খুব পরে পরেই সে যেন তাকে মার্জনা করার জন্য আল্লাহর দিকে এগিয়ে চলে আসবে তাহলে সেই ব্যক্তিকে ক্ষমা করে দেওয়া হবে এটা নয় যে আমি আমার কাজে লিপ্ত থাকব। আর এদিকে একবার করে মাঝে মাঝে আল্লাহর কাছে আমি তওবা করতেই থাকব। যদি এই সিরিয়াল চলতে থাকে তাহলে আল্লাহ তালা এইরকম মানুষ সম্বন্ধে বলেছেন যে সে হচ্ছে মুস্তাহাজি অর্থাৎ আল্লাহ এবং আল্লাহর রাসুলের সঙ্গে ব্যঙ্গ এবং বিদ্রোপকারী ব্যঙ্গ করার জন্য এগুলো কাজ করছে তা না হলে এটা তো সবাই বলবে যে মার্ডার নিষেধ হলো আবার মার্ডার করেই যাচ্ছ তবা করতে বলেছে আবার তবা করেই চলে যাচ্ছ তো তাহলে এইভাবে পাপের সিরিয়ালকে চালু রাখা আর তবার সিরিয়ালকে চালু রাখা এটা কিন্তু বুদ্ধিমান লোকের কাজ নয় অতএব এটা হবে কি বলে আমি এই অন্যায় করতাম না এই বিষয়ে আরো কথা বলছি প্রিয় দর্শক আমার সাথে থাকুন ছোট্ট একটা বিরতির পর আবার ফিরে আসছি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 शुक्रवार नुन सम्प्रचार सकाल साढ़े मुहम्मद्लम रसुल्लाह सल्लाम विपद नेमेर कारण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 পরবর্তী অনুষ্ঠান আপনারা আমার সঙ্গে আছেন তার জন্য আপনাদের ধন্যবাদ এই যে লোকটা এতটুকু রাস্তা বয়ে চলে গেল কি উদ্দেশ্য নিয়ে বেরিয়েছিল মনে আছে তো উদ্দেশ্যটা হলো এই যে আমি মার্ডার কেসের আসামি আল্লাহর কাছে আমার মার্জনা হবে না হবে না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 মার্ডার করার পরে আর একজন লোককে রাস্তার মধ্যে সে মার্ডার করে বসলো একশোটা হয়ে গেল একশোটা মার্ডার করে দেওয়ার পর এইবার ফিরে যাচ্ছে এবার ভারত যাওয়ার কালে আল্লাহর হুকুম হয়ে গেল মালাক্কুল মৌতে এসে তার যানটা কবজ করে নিল প্রতিমধ্যে মোড়ে পড়ে আছে সেই জায়গায় রাহমাতের ফারিস্তা এবং যারা আজাবের ফারিস্তা তারা উভয়ের ভেতরে এই কথা বলা বলি আরম্ভ করলো যে এই লাশটাকে এই মরা মানুষটাকে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 আল্লাহ আমাকে মাপ দেবেন আমি মাপ পাবো না পাবো না এই যে একটা নেক বাসনা নিয়ে বেরিয়েছিল নিশ্চয় লোকটা তওবা করার জন্য বেরিয়েছিল সে তার পথ খোঁজার জন্য বেরিয়েছিল তাহলে এটা কিন্তু মন্দ পথ নয় এটা খুব ভালো কথা ভালো কাজের জন্য বেরিয়েছিল তাহলে ফেরত পথে এবার মরণ হয়েছে তার তখন আল্লাহ তালা বলে দিলেন রহমতের ফরিস্তাদেরকে যে সে যখন নেকির পথে বেশি এগিয়ে গেছে তখন তোমরাই তাকে নিয়ে যাও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 আবার একদিক থেকে আমি আমার তোবার কাজটাকে চালিয়ে যাব তা নাহলে লোকটাকে এইভাবে একশোটা লোককে মার্ডার কারিকে আল্লাহ তালা মাফ কেন করলেন এই ভাবনাটা আপনাকে ভাবতে হবে না এটা আল্লাহর বুল আলমিনের রোল বা এটা নিয়ম নয় যেটা সাধারণ নিয়ম তা হল এই যে যদি কেউ কাউকে মার্ডার করে তাহলে তো ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী হত্যার বদলে হত্যা হয়ে যাবে হত্যা করেছিল তার বিনিময়ে তার যান নিয়ে নিতে হবে তাহলে তো তার আর হত্যা করার কোনো প্রশ্নই উঠে না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 আল্লাহ তালা যেভাবে বলছেন সেইভাবে আমি জানি না বলে এটা হয়েছিল আমি জানলে এই কাজ করতাম না আল্লাহ আমার এই ব্যাপারে জ্ঞান ছিল না বলে আমি এই অপরাধ করেছি আমার যদি এই ব্যাপারে সম্যক জ্ঞান থাকতো তাহলে আমি এই অন্যায় করতাম না এই রকমের পাপগুলোকে নিয়েই ভাবনাটা ভাবছি বন্ধুরা আমার তাই বলে ওদেরকে আমি বঞ্চিত হতে দেবো না আর ওদেরকে আমি বঞ্চিত হতে বলবো না যারা যারা জেনে হোক আর না বুঝে হোক খোলাখুলি হোক বা লুকায়িতভাবে হোক সবগুলোকেই বলা হবে যে পাপ পাপ মার্জনার জন্য দরজা আল্লাহ তালার খোলা আছে একটা হাদিসের ভেতরে এসেছে হাদিসটা দুই রকম ভাবে এসেছে আমি আপনাকে দুই রকম বলছি একটা মানুষ সে যদি আল্লাহর কাছে কাকুতি মিনুতি করতো সে যদি করজোড়ে বলে হে আল্লাহ তোমার কাছে আমি আমার মার্জনা চাইতে এসেছি আল্লাহ তাল্লা বলছেন তাকে মার্জনা করা হবে কতদূর পর্যন্ত গুনাহানি আসতে গেলে হাদিসের শব্দ হলো কি ইন বাহারে সেই লোকটার গোনার পরিমাণ যদি সমুদ্রের ফেনার সমপরিমাণ হয় তথাপি তাকে মার্জনা করে দেওয়া হবে আপনি এবার কল্পনা করুন সমুদ্রের ফেনার সঙ্গে আল্লাহর নাবি তুলনা দিয়ে বললেন সমুদ্রের ফেনা তাহলে সমুদ্রের ফেনা কতটা হয় এই ব্যাপারে যে সমস্ত লোকেরা অন্তত জীবনে একবার সমুদ্রের কিনারা না দেখেছে যে সমস্ত এলাকাইগুলো যেগুলোকে আমরা বিচ বলে থাকি সমুদ্রের কিনারা যেখানে গিয়ে পানি আছাড় খায়। এমন এক এলাকাগুলোকে যদি আমরা কেউ কখনও না দেখে থাকি তাহলে এই জিনিসটা আপনার সামনে হয়তো প্রস্ফুটিত হবে না পানি পানিতে আছাড় খেয়ে পানি পানির সঙ্গে লড়াই করে করে ফেনার সৃষ্টি হয় এবং ফেনাগুলো কত সৃষ্টি হয় সমুদ্রের কিনারায় যদি দেখেন তাহলে মাইলের পর মাইল কিলোমিটারের পর কিলোমিটার তার কিনারায় কিনারায় লেগে আছে কত কত ফেনা সমুদ্রে ঢেউ হয়ে লেগে আছে ওয়াঢ়ল ওয়াঢেল জমা হয়ে পড়ে আছে তাহলে এইগুলোর কোনো মাপ আছে আমার কাছে এইগুলো আপনার কাছে কোনো পরিমাণ আছে জানা আছে যে হ্যাঁ এই পরিমাণ এই সমুদ্রের ফেনাগুলো হবে এমন কোনো মাপ আমাদের কাছে যেমন নেই তথাপি আল্লাহর নবী বলছেন ওয়াইন কানা মিসলা জাবাদিল বাহারে যদি সমুদ্রের ফেনার সমান হয় তার পাপ রাশি তারপরেও সে যদি নিজেকে পরিষ্কার করতে চায় যে আমি এই পাপের পঙ্খিলা থেকে আমি উঠতে চাইছি আমি কি করলে পরিষ্কার হব, তাহলে আল্লাহ রবুল আলমিন তাকে মর্জনা করা হবে এটা দেখার বিষয় নয় যে এটা ভাববার বিষয় নয় শুধু বিষয় কখনো এই যে এই ব্যক্তির অনুশোচনা এবং এই ব্যক্তির আল্লাহর কাছে এসে খাকসারি প্রকাশ করা এবং গুনাকে স্বীকার করা কোন কোয়ালিটির হচ্ছে সে ঠিক সেই কোয়ালিটির তবা এবং আল্লাহর কাছে ইস্তেফার করতে পারছে না পারে না তাহলেই তার উপরে নির্ভর করছে তার এই পাপ রাশিকে আল্লাহ তালার মার্জনা করে দেওয়া অন্য আর একটি হাদিসে আছে এগুলো আল্লাহর নবীর জীবনী থেকেই এবং ইস্তেকফার আর তওবা কেন্দ্রিক যে সমস্ত হাদিস রচনা হয়েছে ওইগুলোর মধ্যে থেকে আর একটা আপনাকে শোনাচ্ছি তাহলে এই হাদিসটাকে হাসান দরজার বলা হয়েছে যে লাউ বালাগা জাম্বা ইবনে আদামা এলা সামা এ হাদিসটার শব্দ কি প্রমাণ করছে একটা মানুষ কল্পনা করুন এইটা এটা বাস্তবে হবে তা সম্ভব নয় এটা কল্পনাই বলা হচ্ছে একটা মানুষকে উৎসাহী করার জন্য একটা মানুষ যেন মন না হয়ে যায় নিরাশ না হয়ে যায় তার জন্য বলা হচ্ছে যে কথাই কথাই ধরলাম যে একটা মানুষ তার জীবনে এত অন্যায় করেছে এত অপরাধ করেছে যে সেই অপরাধকে যদি কোনো মানদণ্ডে মাপ করা যায় তাহলে তা পৌঁছে যাবে আকাশের কিনারাই আকাশ তো এখানে নেই এত কাছের জিনিস নয় আকাশ এটা হচ্ছে আমাকে নিরাশ না হতে দেওয়া এটা হচ্ছে আমাকে ভেতরে উৎসাহ দান করা যে আমার জীবনটা যদি সারাটা এমন পাপের পঙ্কিলতায় ডুবে থাকে একটা মানুষ যদি এইরকমই এত অধপতনের অতল দলে তলিয়ে যেয়ে থাকে এবং সে নিজেকে এত বড়ই অধম বানিয়ে নেয় যে তার ধরুন এটা হচ্ছে অঙ্কের ভাষা ধরলাম যে তার পাপ রাশিগুলো চলে গেল। প্রথমে একটা স্তূপ হলো তারপরে একটা ছোট পাহাড় হলো তারপরে একটা পর্বত হয়ে গেল তারপরে আরও বড় হতে হতে হতে হতে শেষ পর্যন্ত আকাশের কিনারা পর্যন্ত পৌঁছে গেল তাহলে এত বিশাল পাপ রাশি নিয়ে সে ব্যক্তি যদি এইবার নিজের মনের ভেতরে এই কল্পনা সৃষ্টি করে যে আমি একবার আল্লাহর দরবারে হাজিরা দেব। এবং আল্লাহর দরবারে হাজিরা শুধু একদিন নিয়েই সন্তুষ্ট হলে চলে না বার বার যাবো একাধিক বার যাব। গিয়ে আল্লাহ তালাকে আমি বলবো তুমি তো জানো হে আল্লাহ যে আমি আমার জীবনে কতগুলো পাপ করেছি সমস্ত পাপের খতিয়ান তোমার কাছে আছে এবং আমি পাপ করেছি বলে আমি যে ভুলে গেছি তা খুব স্বাভাবিক কেন যে আমার স্মৃতিশক্তি অত জোরালো নয় বরং তুমি আল্লাহ তোমার মহাফিজ খান এই সব কিছুকে তুমি রেকর্ড করে রেখেছো আমি নিজে স্মরণে রাখিনি অথচ আমি তোমার কাছে খাক সারি এবং নিজেকে ছোট করে দিয়ে এই হাজির হয়েছি আমি তোমার কাছে মাপ চাইছি আমি তোমার কাছে ক্ষমা চাইছি তুমি আমাকে মাপ দাও তুমি আমাকে ক্ষমা দাও এই বলে যদি কোনো বান্দা এসে যাই তার পরেও আল্লাহ রব আল তার সম্বন্ধে বলেছেন যে এত বিশাল পরিমাণের পাপ রাশি নিয়ে যদি কেউ আসে তাহলে সেই ব্যক্তি কেউ মার্জনা করা হবে আলহামদুলিল্লাহ কেন আলহামদুলিল্লাহ যে হে আল্লাহ তোমার লাখ লাখ শুকুর গুজারি করি যে আমরা সারা জাহান মিলেও যদি পাপ করি তাহলে তুমি এক আল্লাহ তোমার এক ইশারায় তোমার এক ইঙ্গিতে কিছুকে মাফ করে দিতে পারো আল্লাহ রবুল আলমিন তুমি আমাদের পাপ রাশিকে ক্ষমা করো এবং আমাদের তুমি মার্জনা করো ও আখেরে দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্ল আমি মোহাম্মদী আপনারা দেখছেন পিভি বাংলা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 কাল রাত সাড়ে সাতটায় সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বাংলায় সব থেকে জরুরি কি কথা এবং কর্মের পূর্বে বিদ্যে আজানের কি তাৎপর্য আজান শেষে যে যা চাইবে তাকে তাই প্রদান করা হবে जीवन सफलता कीज कर आल्ला मुखर पवित्रतारम आल्लाह के सन्तुष्ट करो फजिलत जाना देखा প্রতি বুধবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় বা সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়